بسم الله الرحمن سبح সুর আসি রহমান রহীম আল্লাহ তালানি লিমিস ও আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর পবিত্রতা ও মাহাত্ম ঘোষণা করে তিনি মহাপরাক্রম সারী ও প্রবল প্রজ্ঞাময় হে ইমানদার ব্যক্তিরা তোমরা এমন সব কথা বলো কেন যা তোমরা নিজেরা করো। না আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে তোমরা এমন সব কথা বলে বেড়াবে যা তোমরা করবে না আল্লাহ আল্লাহতালা তাদের বেশি পছন্দ করেন যারা তার পথে এমনভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে যেন তারা এক সীশাঠালা সুদৃঢ় প্রাচীর ই তলমূ শৌ মিহিয় কৌমিন তু লি অলিয় শুণু وَاللَّهُ نَاهْدِ الْقَوْمَ الْفَاسِقِينَ وَإِذْ قَالَتْ عِيسَى ابْنَ مَرْيَمَ يَا ঘটনা স্মরণ করো যখন মুসা নিজের জাতিকে বলেছিল হে আমার জাতি তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ অথচ তোমরা কথা জানো আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রসুল অতপর লোকেরা যখন বাঁকা পথে চলতে আরম্ভ করল তখন আল্লাহতালাও তাদের মন বাঁকা করে দিলেন আল্লা তালা কখনো নাফরমান লোকদের সঠিক পথের দিশা দেন না স্মরণ করো ঈশার কথা যখন মারিয়াম পুত্র ঈসা তাদের বলল হে মনি ইসরায়েলের লোকেরা আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর এক রসুল আমার আগের তাও যা কিছু আছে আমি তার সত্যতা স্বীকার করি এবং তোমাদের জন্য আমি হচ্ছি একজন সুসংবাদদাতা তার একটি সুসংবাদ হচ্ছে আমার পর এক রসুল আসবে তার নাম আহমদ অতঃপর আজ যখন সে আহমদ তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হলো। তখন তারা বলল এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু no তার বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে অথচ তাকে ইসলামের দিকেই দাওয়াত দেওয়া হচ্ছে মূলত আল্লাহ তালা কখনো সীমা লঙ্ঘনকারীদের সঠিক পথে পরিচালিত করেন না এলোকেরা মুখের ফুৎকারেই আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায় অথচ তিনি তার এ নূর পরিপূর্ণ করে দিতে চান তা কাফেরদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন के एक स्पष्ट पथनिरदेश और सठीक जीवन विधान दिए प्रेरण कर रसुल एके दुनिया प्रचलित सब कई जीवन व्यवस्थार ऊपर विजयी मुशरित जतई अपछंदन हकना क्यों أحتي <تصفيق> ذا للأمهار महाविजार दिन कठोर आजारे हाँ से तुम्हतारा और रसुलर ऊपर ईमान आन आल्ला दिन प्रतिष्ठार पथे तुम्हारे जान और माल दिए जेहद कर तुम्हारे मंगल जो तुम्हारा कथा बुझे पो यथार्थ ईमान आनले आल्ला তোমাদের গুণাসমূহ মাফ করে দেবেন এবং শেষ বিচারের দিন তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্য জান্নাতে যা তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে সর্বোপরি তিনি তোমাদের আরও প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাস্থলে সুন্দর ঘর সঙ্গে আর এটাই হচ্ছে সবচাইতে বড় সাফল্য আরও একটি বড় ধরনের অনুগ্রহ রয়েছে যা তোমাদের একান্ত কাম্য এবং তা হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য ও ময়দানের আসন্ন বিজয় जाओ तुम्हारा मोमिन बुसंवादगुल दाओ হে ইমানদার ব্যক্তিরা তোমরা সবাই আল্লাহ দিনের সাহায্যকারী হয়ে যাও যেমনি করে মারিয়াম পুত্র ঈশা তার সঙ্গী সাথীদের বলেছিল কে আছ তোমরা আল্লাহ দিনের পথে আমার সাহায্যকারী তারা বলেছিল হা আমরা আছি আল্লাহর পথে সাহায্যকারী অতপর বনি ইসরায়েলের একটি দল সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তার উপর ইমান আনল আরেক দল তাকে সম্পূর্ণ অস্বীকার করলো, অতপর আমি দুষ্মনদের উপর ইমানদারদের সাহায্য করলাম ফলে যারা ইমানদার তারাই বিজয়ী হলো।